السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمۃ رحمة علیہ রচিত বয়ান اعتقاد اهل السن والجماعه اهل السنه والجماعتর আকিদার বুনানা এক kitabটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন অনুমনুবে সাথে আমরা কিয়ামতের আলামত উপর ঈমান রাখি তারপর তিনি কিয়ামতের আলামত বড় বড় বড় আলামতগুলো আমরা বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি প্রথমে আমরা বলেছি যে বড় আলামতের মধ্যে হচ্ছে ইমাম মাহাদির আগমন তারপর হচ্ছে ইসা আলহ সাল সাল্লামের আগমন তারপরে দজ্জাল আগমন তারপরে ইয়াজুজ মাজুজের আগমন তারপর বলেছি যে তিনটি ভূমিধ হবে এবং সেটা কেউ কেউ বড় আলামত অন্তর্ভুক্ত করেছেন আবার কেউ করেনি সেটা আমরা আলোচনা করেছি এরপরে বলছিলাম যে দোকান আসবে তারপরে দাব আর জমিনের বুকে গত পর্বে আমরা এই দুটি আলোচনা করেছি দোকান এবং দাবার বিস্তারিত আলোচনা করেছি এর আগে আমরা অষ্টম যে আলামতটি সেটা আলোচনা করে ফেলেছিলাম সেটা হচ্ছে যে ইসলাম মিটে যাবে কোরআন উঠে যাবে এবং নাক দুনিয়া থেকে চলে যাবে নেককার থাকবে না এবং কা ধ্বংস হবে এবং ইয়ামান অথবা সিরিয়া থেকে অথবা দুদিক থেকেই এমন একটি বাতাস বেরোবে যা যত ইমানদার তাদেরকে তারা শেষ করে ফেলবে নিঃশেষ করে দিবে এই বিষয়টি আমরা উল্লেখ করেছি তখন বাকি যারা থাকবে তাদের উপরে কিন্তু কেয়ামত কায়েম হবে কিন্তু কেয়ামত কায়াম হওয়ার আগে আল্লাহ তালা তার সর্বশেষ যে প্রমাণটি প্রতিষ্ঠা করবেন তা হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাবেন এবং সূর্য এখন আমরা পূর্ব দিক থেকে উঠে দেখি কিন্তু তখন পশ্চিম দিক থেকে উঠবে অর্থাৎ পৃথিবীর যে বর্তমান যে নিয়ম নীতি নিয়ম নীতি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে সূর্য ডুবে সেটাকে সেটা পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তন হয়ে পশ্চিম দিক থেকে একদিন সূর্য উঠবে অর্থাৎ উল্টো দিক থেকে চলতে চলতে সূর্য তার উল্টো কক্ষপথে চলতে আরম্ভ করবে এবং সেটা একদিনই হবে বারবার হবে তা নয় সেটা দেখার পরে মানুষ ইমের সফের থেকে ইমান আনবে কোরআন কারিম আল্লাহ তালা যেন বলেছেন যে তারা তো অপেক্ষা করছে হালিয়ানি হমুল্লা আলা আল্লাহ তালার নির্দেশনা দেখার অপেক্ষা করছে এরপরে তারা বলছে যে ইয় তারা তখন তারা তখন দেখবে এ নিদর্শন কিন্তু দেখার তারা ইমান আনবে কিন্তু ইমান আর গ্রহণযোগ্য হবে না যেন আল্লাহ তালা বলছেন দিন আল্লাহর কোন নিদর্শন এসে যাবে সেদিন কোন নফস ইমান আনেনি অথবা ভালো কাজ করেনি তাদের আর কোন আনার সুযোগ নেই ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না এইটাই হচ্ছে তার বলেছেন যে বিশুদ্ধ যে হচ্ছে এই নির্দেশন হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য উঠা পশ্চিম দিক থেকে সূর্য উঠলে সেটাই হবে সেটাই হবে এই বড় আলামত যে তারপরে আর কোন তবাকবুল হবে না লক্ষ্য করবেন যে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে বলেছে কিন্তু সেটাকে পূর্ব দিগন্তে ডুববে সেটা বলা হয়নি এর অর্থ হচ্ছে সেটা কিছুক্ষণ থাকবে কোন নার্সে জোর পর্যন্ত স্বাস্থ্য পর্যন্ত তারা উল্টা পথে চলতে থাকবে তারপর আবার সেটা তার কক্ষপথে ফিরে যাবে অর্থাৎ বিচ্ছুত হবে তার থাকবে এই বিচ্ছুত হওয়ার পরে আবার সেটা চলবে কিন্তু মানুষ তখন বুঝতে পারবে যে রুসল্লাহ আসলাম যা বলেছেন কোরআনিকালিম যা বলে তার সত্য আগে বলেছিল মানুষের অন্তর যা থাকবে সেটা অনুসার চিন্তা করবে কিন্তু তাদের সেই ইমান আর গ্রহণযোগ্য হবে না বিভিন্ন হাদিসে রসোল্লা থেকে এই পশ্চিম দিগন্ত হয়েছে আবহাওয়া থেকে তিনি বলেন কেমন অনুষ্ঠিত হবে না হাত্তা তত্তামসি মা যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উঠছে ফাইজা তিগত সূর্য উঠবে মানুষ মানুষের দেখবে আহ মানুষ আজি মানুষ সবাই ইমান ইমানুহা। এটা হচ্ছে ওই কথা যে কথা কোরআনকারিমা আল্লাহ তালা বলেছেন তাকুন আমার কাউল আস ইমানিয়া খায়রা যে নফস আগে ইমান আনেনি এবং আগে কোন অর্জন করতে পারেনি তার কোন ইমান কাজে আসবে না এবং কোনটা তার জন্য কেয়ামত কায়ে যতক্ষণ পর্যন্ত দুটি গোষ্ঠী যুদ্ধ করবে এবং তাদের প্রত্যেকে দাবি হবে এক তারপর হাদিসের শেষ অংশে এসে বলেছেন এবং পশ্চিম দিগ অন্ত সূর্য না উঠা পর্যন্ত তারা যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে আমি সবাই ইমান আনবে তখনকার দিনে কাফেরা ইমান আনতে চাইবে যে আমরা ইমান আনলাম ইমান আনলাম কিন্তু তাদের সেই ইমান গ্রহণ করা হবে না আল কাহিনাল ফাগনাফসান ইমানুহা সেদিন তখন আর কারো ইমান গ্রহণ করা হবে না যারা আগে ইমান আনেনি এবং তাদের কোনো ভালো কাজ গ্রহণ করা হবে না যদি আগে তারা ভালো কাজ না করে থাকে তৃতীয় যে হাদিসটি আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে মুসলিম শরীফের হারসে আবহাওয়া বর্ণিত তোমরা ছয়টি কাজ তাড়াতাড়ি করিনি আসার আগে তোমরা আমল করো বেশি বেশি আমল করো তাড়াতাড়ি করে ভালো নায়ক আমলগুলি করো তার মধ্যে তিনি উল্লেখ করেছেন তো সবসময় পশ্চিম দিগন্তের সূর্য উঠার বিষয়টি উল্লেখ করেছেন তাছাড়া আহ আর আমরা দেখতে বোখারি মুসলিমের বর্ণায় আবার আসছে দশটি নির্দেশন দেখা পর্যন্ত কেয়ামত আসবে না সেখানে তিনি উল্লেখ করেছেন তোমাদের সূর্য উঠা এবং আহমদ এবং মুসলিম আব্দুল দেহান বর্ণনা করেন যে রসোল্লাহসলাম থেকে আমি এমন একটি হাদেশ শুনেছি তা এখন ভুলিনি সেটা হচ্ছে তিনি বলেছেন নাত খুরুজান তোল ইসলাম সাহি মাগরে বিহা কেয়ামতের একেবারে সব সব সবচেয়ে বড় যে আলামতটি এবং যেটা পরে আর আলামত অবশিষ্ট নেই সেটা হচ্ছে যে বড় আলামত প্রথম আলামত তিনি বলেছেন রসুল্লাহাম হাদিসে সেই আলামতটি হচ্ছে যে অর্থাৎ যেটা বড় আলামত এবং সেটা প্রথম যার ফলে এত বড় কোন আলামত হইতে পারে সেটা হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠা পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠা এবং পশ্চিম দিকে সূর্য উঠা এটা এক বড় আলমতুল্লাহাম উল্লেখ করেছেন আউআল আয়াত অনুরূপ আবুদাররা যেমন হাদিসে আসছে রসুল্লাহাম বলেছেন আত্মা আইনে তাদের হাদিস তিনি বলেছেন রসুলাম বলেছেন তোমরা কি জানো যে সূর্য কোথায় যায় কল আল্লাহ রসুল আল্লাহ তারা বললেন আল্লাহ তার রসুল ভালো জানেন তখন তিনি বললেন ইনহাজি তাজ আস যে সূর্য চলতে থাকে চলতে থাকে এবং যতক্ষণ পর্যন্ত আসে নিজ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত সেটা চলে সেখানে তারা সেটা সেজদা করে যায়। সেভাবে অবস্থান করতে থাকে সময় আল্লাহ তাফেরি তারপরে তাকে বলা হয় তুমি চলো আবার চলতে থাকো চলে সেটা এর জেরে মহাসিজিৎ যেভাবে আসছ তার কক্ষপথে তুমি ঘুরে বেড়াও বা তার এভাবে চলতে চলতে সে আবার উদিত হয় দেখা দেয় ঠিক কোন সময় সেটা সেজার সেজারত আছে বা কোন সময় সেটা আমরা স্পষ্ট করে বলতে পারবো না তবে সবসময় সেটা সেজারত আছে এটা হলো বিশুদ্ধ কথা কারণ আরশো প্রকাণ্ড সৃষ্টি তার নিচে সূর্য কিছুই না যদিও পৃথিবী থেকে সে তার লক্ষ গুণ বা অমুক এতগুণ বড় মানুষ বলে থাকে কিন্তু আর্সের তুলনা সেটা কিছুই না এই জন্য যখনই শেষে দেওয়া করে যে আর্শে নিচে দেওয়া হবে এটাই হচ্ছে ব্যাখ্যা অনুসারে আমাদের বোঝার বিষয় বুঝতে হবে সেটা তারপর রসোল্লাম বলেছেন তুমাতাজিরি চলতে থাকবে চলতে থাকবে হাতা তান্তাহি ইলা মোস্তাকার রে হাত আর তার আর্সের নিচে সে দেওয়া পড়বে আহ করতে থাকবে ফতাখার শেষ দেওয়া করে বলতে থাকবে তখন বলা হবে যে চলো যেভাবে আসছে সেভাবে যেভাবে আসছো সেভাবে তুমি চলতে থাকো সেভাবে চলতে থাকবে তারপর এমন অবস্থা হবে সুমাতজরী লাল ইস্তান সাধারণভাবে চলছে মানুষ কখনো চিন্তা করো না যে পশ্চিম দিক বাদ দিয়ে পূর্ব দিক অন্য কোন দিক সূর্য উঠতে পারবে কিন্তু এমন এক সময় আসবে যখন সেটা আশ্বিনবে তখন বলা হবে যে তুমি এখন এখান থেকে উঠো অর্থাৎ পশ্চিম দিক থেকে আবার উঠতে আরম্ভ করো তখন সূর্য পশ্চিম দিক থেকে যেখানে আসে দিক থেকে তার উল্টা দিকে আলো দিয়ে রওনা বর্ণা চলতে থাকবে এটাই সোল্লা সাল্লা বলেছেন আতা আর তার দুর্নামায়ক কখন সেটা হবে কখন সেটা হবে সে তোমরা কি জানো তখন সাহবা নিজেই বলে দিলেন যখন কোন আর ইমান গ্রহণযোগ্য হবে না যা আগে আনেনি এবং কোন অফিসের ভালো না যারা আগে ভালো কাজ করেনি তাহলে বোঝা গেল যে সূর্য সূর্য তা যেহেতু একটা বিরাট প্রকাণ্ড সৃষ্টি আল্লাহ তালার এবং আরসও আরও প্রকাণ্ড সৃষ্টি এবং সাথে সূর্যের কোন তুলনাই চলে না সমস্ত সৃষ্টি কুলেই আরসের সামনে कुर्सर मध्य देर हाम मत मुद्रार मत से हिसाब से जखदा जख सूर चलते तक सेवस्था चलते अर्थात से मध्य से आम एक समय तूर्य के पश्चिम उठ से विशुद्ध व्याख्या करते सूर्य एत बड़ सूर्य अब कौन से कम जख देखी समय पर सूर्य तो सब समय चलमान ही आ धारणागुल যখন কেউ যদি কোন বুঝতে পারে আর্শক কত প্রকাণ্ড সৃষ্টি এটা যদি বুঝতে পারে তাহলে বাকিটা সহজ হয়ে যায় যখন সে চলতে থাকুক না কেন যখন সে কেন যখন সেটা আর্শের নিচে করছে এবং সেটাকে আল্লাহ গ্রহণ করে নিয়ে একসময় তাকে বলবেন যে ঠিক আছে এখন তুমি যেখানে আসছো এদিক থেকে উল্টা দিকে রওনা হো তখন উল্টা দিকে রওনা হবে এবং তখন মানুষগুলো পশ্চিম দিক থেকে সুযোগ উঠছে এখন তখন আর ইমান গ্রহণ করা হবে না তখন আর তার কোন কারও কোনো ইমান গ্রহণ করা হবে না এই জন্য বলা হয়ে তাকে তখন তও কারো তওবাই কবুল হবে না তাই গ্রহণ করা হবে না তওবা কবুল হবে না কারণ এর পরে বোঝা যাচ্ছে যে বাস্তবতা দেখা যাচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে যখন আল্লাহ তালা সে নিদর্শনগুলি প্রকাশ হয়ে পড়বে ইমান বিল গায়বের অবস্থা থাকবে না যে ইমান বিল গায়বের জন্য আল্লাহ তালা আমাদেরকে আদিষ্ট আদেশ করেছেন এবং যেটা যার উপর ইমান আনলে তার উপর পুরস্কার নির্ধারণ করেছেন যদি স্পষ্ট হয়ে যায় সামনাসামনি সবকিছু ধরনের পুরস্কারের ঘোষণা পুরস্কারের ঘোষণা থাকছে না জন্য যখন তারা দেখবে তখন আর তাদের কোনো ইমান গ্রহণ করা হবে না তওবা বা করা হবে না তাদের কোনো ভালো আমলও গ্রহণ করা হবে না তারা সবাই তখন অবস্থায় আছে তারা অবস্থান করবে আল্লাহ জন্য আল্লাহ তোরম বলেছেন একমাত্র আল্লাহর ইমান আনিলাম কাপার্না কুনি মুসি কিন যেগুলি শিগির শিরিক করতাম সেগুলিকে আমরা ছেড়ে দিলাম আল্লাহ তালা বললেন ফালাম ইয় ফাল ইয়ে ফ্রম তাদের আল্লাহর ভয় দেখার পরে আলমারা ওবাসানা আল্লাহ তালা এই ভয় দেখার পরে তাদের ইমান আর কোনো কাজে লাগবে না সুনত গ্রহণ করা হয় ধ্বংস করেছেন যখন তাদের উপর আজাব এসে গেছে তখন তারা সবাই ইমান আনছে কিন্তু তাদের সেই ইমান আল্লাহ তারা গ্রহণ করেন একমাত্র কৌম ইউনুসকে আল্লাহ তালা সে সুযোগ দিয়েছেন এবং বিশেষ কারণে তাদের উপর আজাব আসার তারা তবা করেছিল এবং সেই তবা যেহেতু আল্লাহার সুযোগ দিয়েছেন তাদেরকে কোরআন কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বলছেন কৌম ইউনুস কারো যখন এসে গেছে তখন আর ইমান গ্রহণ করা হয়নি ঠিক ব্যাপক সে আজাব যখন আসবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন আর কারো ইমান আর কোনোভাবে গ্রহণ করা হবে না এবং কোন হিজরত গ্রহণ করা হবে না কোন তওবা গ্রহণ করা হবে না কোন তাদের কোনোভাবে গ্রহণ করা হবে না রসুল্লাহাদিস এসে সাহেব তিনি বলেছেন যে সত্তর বছরের রাজ সত্তর বছরের দূরত্বে যে প্রশস্ত এরকম একটা দরজা আল্লা তারা পশ্চিম মুসিদ করেছেন পশ্চিম দিগন্তে তার জন্য সেটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত যেমন গড় সে গেলে বড়সা এসে গেলে তা তবাকবুল হয় না তেমনিভাবে ব্যাপকভাবে যত পৃথিবীতে যত মানুষ আছে তখনকার সময় যত জীবিত যারা থাকবে তারা ইমান আনলেও তাদের সেই তও আর কবুল করা হবে না তারা এই কুফির অবস্থায় মারা যাবে এবং তারা যারা জাহান নামিয়ে হবে তারা কোনো তওবা তাদের উপরে তাদের কার্যকর হবে না এবং তোর ইমান তাদের থেকে গ্রহণ করা হবে না এটা বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন আয়াত থেকে আয়াত থেকে আমরা সেটা পাই যখন আল্লাহ নিজস্বগুলি স্পষ্ট হয়ে যায় তখন আর কারো কিছু বলার থাকে না তারা সর্বশেষ অবস্থায় পৌঁছে যায় এবং সেখানে আর আল্লাহ তালার পক্ষ থেকে তওবার আর সুযোগ অবশিষ্ট থাকে না এটা হচ্ছে সর্বশেষ কিয়ামতের সর্বশেষ আলামতের আগের আলামত সর্বাসের দশম যে আলামতটি থাকেন সেটা হচ্ছে যে একটি আগুন বের হবে যে আগুন মানুষকে একসাথ করবে এবং সেখানে দিয়ে মানুষকে হবে আগুনটি হচ্ছে কে আমতের আলামত বলতে পারেন এবং কে আমাদের প্রারম্ভিক সূচনা সেটা বলতে পারেন যে এখন শুরু হয়ে গেছে কে আমতের অর্থাৎ যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তাও বা কবুল হচ্ছে না মানুষ এরপরে হাইওয়ানের মতো তাদের জীবনযাপন হবে তখন আল্লাহ তালা তাদেরকে Right. এক জায়গায় একত্রিত করবেন যে জায়গায় এক জায়গায় করবেন এবং সেটা আগুন বের হবে আগুন বের হবে চিক থেকে তাদেরকে আগুন ধেয়ে আসবে পৃথিবী তখন একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে সেখানে মানুষ অবস্থান করা তার জন্য কঠিন হয়ে যাবে তারা তখন একত্রিত হবে যেখানে তারা শান্তি পাবে আল্লাহ তাল মানুষদেরকে একত্রিত করার জন্য সুযোগ হিসাবে তখন শরিয়ার সেরিয়ার বর্তমান যে শাম এলাকা শাম এলাকায় তখন সেখানে শান্তির আলয় আলোয় করবেন মানুষ কোথাও অবস্থান করতে না ফেরে সেদিকে দায়ী দিয়ে আসবে আগুন হাদিস অনুসারে দেখা যায় আগুন তাদের কাছাকাছি এসে থাকবে অর্থাৎ আসবে উত্তপ্ত থাকবে তারাও পালাই থাকবে কি এক একসাথ হবে তারা হাসরের দুনিয়ার হাঁসের মাঠ হচ্ছে দুনিয়ার সে হাঁসের মাঠ হচ্ছে সিরিয়া বা শাম দেশ বর্তমান সময় যেটা সিরিয়া মেলেবানন এবং বাইতুল মাকদেশ বা ফিরিস্তিন পুরো এলাকাটাই শাম বলা হয় পূর্ববর্তী কিতাবে সেটাকে পুরোটাকে শাম বলেছেন এই জন্য আমরা এই বিষয়ে হাদিসগুলো একটু আলোচনা করতে চাই হাদিসগুলো যে নিদর্শন তোমরা দেখবে সেটা হচ্ছে একটি আগুন তাকরুজুমনি ইয়ামান ইয়মন থেকে বের হবে ইয়ামান অর্থ এই দিক থেকে বের হবে পুরো দিক থেকে এই শহর আসবে তার তদুর না সারিহিম মানুষদেরকে তাদের হাসরের মাঠে হাঁকিয়ে নিয়ে যাবে ঠেলে নিয়ে যাবে তাদেরকে সেদিকে বিভিন্নভাবে কোনো ভাবে তারা অন্য কোথাও অবস্থান করতে পারবে না সেখানে তারা আসতে আসতেই থাকবে এই জন্য এই এক বিশুদ্ধ আসছে যে ইয়মন থেকে আসবে অন্য বর্ণায় আসছে হুদায় ফেব ন্যাস বর্ণনা অন্য বর্ণায় আসছে তিনি বলেছেন নারুন রুন্মেন কার যাতে আদান তার তাহারুন ন্যাস আদানের একেবারে গভীর এলাকা থেকে সেটা বেড়ে আসবে মানুষকে সেটা অন্য বর্ণে আসছে ইমাম আহমদিন থেকে আসছে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সতাক রুজুন আর মিন হাদাম বাহারে হাদার মত অথবা বাহারে হাদার থেকে থেকে আগুনটা বের হয় বোঝা যাচ্ছে গরম হয়ে যাবে সেখানে মানুষ অবস্থান করতে পারবে না তারা কিয়মত করবে একসাথ করবে চতুর্থ হাদিস আসবে হাদিস বখমতুল্লাহ মারান থেকে তিনি বলেন আব্দুল্লাবিনিসাল্লাম রাহন যখন ইসলাম গ্রহণ করেছেন তখন রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে কিয়ামতের আলামত কি রসুল্লা আসলাম বলেছেন প্রথম আলামত হচ্ছে মানুষদেরকে কেয়ামতের প্রথম আলামত হচ্ছে মানুষদেরকে পশ্চিম দিক থেকে পূর্ব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে আসবে অর্থাৎ পূর্ব দিক থেকে বর্তমান যে অবস্থা সেই আগুনের পুরো পৃথিবী আগুনের হুলকা হয়ে যাবে তখন সেখান থেকে মানুষ পালাতে পালাতে পালাতে তখন এসে তারা এই পশ্চিম দিকে আসতে থাকবে আসতে আসতে তারা বায়িত্য মাগ দেশ বা তার আশেপাশের এলাকা পুরু শাম এই এলাকাতে অবস্থান করবে এবং সেখানে আল্লাহ তালা কেয়ামত কায়েম করবেন एम कर फुक दीब मानूष मानस ध्वस ध्वस मानूष न शुद्ध पृथ्वी जो प्राणी आधे सब ध्वस हो जाए प्राणी और अवशिष्ट थकबेना तीन कुरने करिमी आल्ला বলে দিয়েছেন আমরা এই জিনিসটা আলোচনা করি মানুষ কিভাবে হাঁসড়ের মাঠে একত্রিত হবে বিভিন্ন হাদিস থেকে তা স্পষ্ট হয়ে যায় আর বিভিন্ন হাদিসে আসছে তিন ধরনের মানুষ আসবে ফৌ জুন রাগ এব তাইমু না কাসু না রাখবন এক ধরনের মানুষ সেখানে আসবে আগ্রহী হয়ে এবং তারা ভালো অবস্থাতে আসবে যারা সবার হয়ে আসবে আরেক দল আসবে হেঁটে আসবে দৌড়ে পালিয়ে আসবে যে তিন চারজন এক ওঠের উপরে অথবা অনেকে একটি ওঁটের উপরে বা যেভাবে পারে সবাই যেন কোনোভাবে এইদিকে তাদের অবস্থা মানে বাহকে বাহনের স্বল্পতার কারণে শুধু দিক থেকে আসতেই থাকবে আর সেখানে উপস্থিত হবে এই এই বিষয়টিও হাদিসে আসছে তৃতীয় গ্রুপটি আসবে যারা দৌড়ে পালাতে পালাতে আসবে তাদের আর কোনো বাহন খুঁজবে না যে কোনো বা যে কোনোভাবে তারা মনে করবে যে এখন সেখানে পালিয়ে আসা উচিত এখন আর আমাদের আর কোথাও অবস্থান করার সুযোগ নেই বিষয়টি কিন্তু আসবে সেটা কোথায় তাদের অবস্থান করা আসছে অর্থাৎ উত্তপ্ত পৃথিবী এমনভাবে উত্তপ্ত হয়ে যাবে যে কেউ কারো আর সেখানে তৃষ্ঠ সম্ভব হবে না মানুষ পালাতে থাকবে যেখানে আসছে সেখানে আগুন যেখানে সেখানে আগুন পালাতে পালাতে যেখানে আগুন নাই সেই জায়গাটা হয়ে যাবে তখন এলাকা সিরিয়ার এ বর্তমান সিরিয়া লেবাননম জর্দানিংকারের সময় অপেক্ষা করবে বলে হে বনি গেফার তোমরা মতভেদ করো না রমের রসাল্লাম থেকে শুনেছি যে কি আগে মানুষ তিনভাবে বিভক্ত হবে তিন ভাই বিভক্ত হয়ে এই জায়গা অবস্থান করবে সেই হাদিসের শুশ্রূ সুতরাং দুনিয়ার হাসের জায়গা হচ্ছে সিরিয়া दुनिया हाँ अनेक समय मानूष बोले हाँर माठ हो सरिया অনেকে এই বুলটি করে থাকে হাঁসরের মাঠ হবে সিরিয়া এটা নয় আল্লাহ আখ রাতের জমিনের মধ্যে না কাকুর সিন্নাকে ইহাদিসে বলা হয়েছে যে মানুষের আটা বানানোর জন্য কাই যেমন বানানো হয় আটা যেমন যেমন ভাবে খামির তৈরি করে সেরকম এক ধরনের মাটি হবে সেই মাটিতে মানুষ অবস্থান করবে ইয়সমা আল্লাহ তালা ডাকবেন আল্লাহ তালা যেমন ডাক আহ্বান করবেন ইউনায়িল্লা আল্লাহ আহ্বান করবেন সে আহ্বান শুনবে দূরের এবং কাছের সবাই কারণ কোন আহ্বানের কোন আহ্বান শুনতে কারো বাধা হবে না গাছ যেহেতু নাই পাহাড় যেহেতু নাই সে দূরের লোকেরা শুনতে পাবে যেখানে তার তারা অবস্থান করুক না কারণ সেই এই বিস্তীর্ণ ভূমি পরবর্তীতে নির্মিত হওয়ার আগে এই একটি ভূমিতে মানুষ একত্রিত হবে হাসা সেটা হচ্ছে সিরিয়া বা সামদেশে পুরো সামদেশে মানুষ একত্রিত হবে এবং সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে সিঙ্গায় ফুৎকার আসবে ইনশাআল্লাহ সিঙ্গা ফুতকার সহ পরবর্তী কেহামতের পরবর্তী পর্বটা আমরা পরবর্তী বিষয়গুলো আমরা অন্য অন্য পর্বের আলোচনা করবো ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ